ইবনু উমার রাজিয়ালাহালাহ বর্ণিত এক ব্যক্তি নবী সাল্লা আলি সাল্লামের নিকট এমন সময় আসলেন যখন তিনি খুদ্ দিচ্ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন রাতের সালাত কিভাবে আদায় করতে হয় নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন দুরাকাত দুরাকাত করে আদায় করবে আর যখন ভোর হবার আশঙ্কা করবে তখন আরও এক রাকাত আদায় করে নিবে সে রাকাত তোমার পূর্বের সালাতকে বেতার করে দিবে ওয়ালিদ ইবনে কাসির রহমতুল্লা আলহী বলেন ওবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ রহমতুল্লা আলহী আমার নিকট বলেছেন যে ও ইবনু উমর রদিয়াল্লাহ তাল্লাহ্নদের বলেছেন এক ব্যক্তি নবী সাল্লা সাল্লামকে সম্বোধন করে বললেন তখন তিনি মসজিদে ছিলেন